টিভি বাংলা ya Allah সসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হবিনফিল বয়েলা আলিহি ওয়া সাহবিহি আজমাঈন আদু পৃষ্টিভি বাংলার দূরেরও কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা যারা বিশ্বের বিভিন্ন অবস্থান থেকে আমাদের নিয়মিত আয়োজন উপভোগ করার জন্য ইতিমধ্যেই দূরদর্শনের সামনে সমবেত হয়েছেন তাদের সকলকে জানাচ্ছি আমরা আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদের সামনে কুফুর বিন নেফাঁক বা মনাফিকি থেকে আত্মরক্ষা করার বিষয়টির গুরুত্ব আলোচনা করতেছিলাম ইমানের সুরক্ষা যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে নেফাঁক থেকে বেঁচে থাকতে হবে মোনাফিকি থেকে আত্মরক্ষা করতে হবে আর এই মুনাফিকি থেকে আত্মরক্ষাটা দু ধরনের হতে পারে একটা হচ্ছে এতেকাদি যেটা আমরা বিগত পর্বে আলোচনা করেছি বিশ্বাসগত নেফাঁক থেকে পরে হেস করতে হবে আর আজকে যে পর্বটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তা হল নেফাকে আমালি আমলগত মুনাফিকি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তা না হলে আমরা সুসংহত আকিদা পোষণ করতে পারবো না আমি চলে যাব কাফেরদের কাতারে তাই আসুন এই গুরুত্বপূর্ণ বিষয়টি উপলব্ধি করার জন্য আমরা অত্যন্ত সচেতনতার দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা শ্রবণ করি আর আজকের এই মনজ্ঞ বিষয়টি যারা আলোকপাত করার জন্য আমাদের আমন্ত্রণে উপস্থিত হয়েছেন আমাদের প্রচার কেন্দ্রে তাদের সঙ্গে প্রথমেই আপনাদের পরিচয় করিয়ে দেই। এসেছেন শেখ আকরামুজামান বিন আবদুলসালাম আল মাদানি মাদানী আসসালামুকুমত্লা এবং এসেছেন শেখ হাসান জামিলাম এবং আরো এসেছেন শেখুল্লাহ আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর দর্শক শ্রোতা তাহলে আসুন আমরা প্রথমেই শেখ আকরামুজামান বিন সালামের কাছে যাচ্ছি শেখ দর্শক শ্রোতাদেরকে বলুন যে এটা আমলি নেফাকি আবার কোন ধরনের বিষয় আলহামদুলিল্লাহ সাল্লা সালাম আল্লাহ রসুলিল্লাহ আলআ সাহাবিমাদ বিশ্বাসগত যে নেফাকের বিভিন্ন অবস্থা ছয় সাতটা অবস্থা আমরা তুলে ধরেছিলাম এই অবস্থা এবং অবস্থানের কারণে কিন্তু যারা প্রকৃত মমিন মুনাফেকরা কিন্তু তাদের রোসানলে রসুলের যুগে পড়েছে অনেক সময় কাফের চেয়েও বেশি মুনাফিকরা মোমিনদের কাছে রোশান পড়ে। তাইতো তাই তো অমরুল দেখা গেছে কতবার অনুমতি চেয়েছেন ইয়ার রসোল আল্লাহ ডা নি আজরে কাহাজ আল মুনাফেক রসুল আপনি অনুমতি দেন এর গরদান উড়িয়ে দিই খালেদ বিন ওলিদ একই দাবি করেছেন ইয়ার রসুল্ল্লাহ আপনাকে কটাক্ষ করতেছে অনুমতি দেন এর গরদান উড়িয়ে দিই তল্লার তো এরকম রসায়ন হলে পড়েছে কিন্তু আল্লাহ রসুল সালুসাল্লাম সবসময় কিন্তু নিষেধ করেছেন এটার একটা হিকমত আছে কারণ রসুল সাল্লাহ আল্লি আসলাম তো তারা মুনাফেক এটা ওয়াহির মাধ্যমে জেনেছেন জানতে পারতেন তাদের মুখের এবং কর্মের যে বৈপরীত্য এটা অনেকের কাছে হয়তো ধরা পড়তে পারে কিন্তু এই মনের বৈপরীত্যটা কি কারণে এটা তো কেউ নিশ্চিত বলতে পারবে না যার জন্য আল্লাহর রসুল কিন্তু হত্যা করতে আজকে মুনাফেকদের কেন্দ্র করে আর এক শ্রেণীর মানুষ প্রকৃত মমিনরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে তারা নিজে থেকে সংযত রাখতে পারছেন না যেখানে রসুল সাহায্য সাল্লাম মুনাফেকদেরকে হত্যা করতে নিষেধ করেছেন অথচ আল্লাহ আদেশ দিয়েছেন কি আল্লাহ রসুল চিনতেন কয়জন মুনাফিক আছে তারপরও কেন আল্লাহ রসুল সাল্লাম তাদেরকে হত্যা করেননি মাহমুদুল হাসান ভাই বলেছেন যাতে করে এভাবে কাফেররা সুযোগ না পায় অন্যদেরকে ইসলাম থেকে দূরে সরানোর তারা কি বলবে দেখো প্রতি সমাজে একটা বিশৃঙ্খলা চলতেছে যে আমরা আমাদের সংজ্ঞায় কাউকে মুনাফে স্থির করে তাকে আমরা ব্যক্তিগত উদ্যোগে হত্যা করে ফেলছি এটা তো রসুদ সুল্লামের সাথে মিললো না মুনাফিকের বিান্ত এটা না তাকে হত্যা করতে হবে যার ফলে দেখা যাচ্ছে যে আমরা যারা প্রকৃত মুমিন তারা প্রতিষ্ঠিত হইতে পারছি না তারা সবসময় যেন একটা যারা ইসলাম বিরোধী তাদের রোশানলে পড়ে যাচ্ছে এবং বদনামও হয়ে যাচ্ছে ইসলাম তো আসলে হিকমত এবং বিজ্ঞানসম্মত ধর্ম তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়াজিদি জিহাদা তাদেরকে কোরআন দিয়ে জিহাদ করতে হবে তাদের সাথে রসুল্লাহ স্নান বা অস্ত্র দিয়ে জিহাদ করেন তাদের সাথে কোরআন দিয়ে জিহাদ করেছেন তারা তো একদিকে তারা তো ইসলামের কিছু কাজ করতেছে কাজগুলো না আল্লাহ রসুল্লাহ আলাইস্লামকে সেই এতেকি মুনাফেক তাদের ব্যাপারে কোরআন দ্বারা জিহাদ করতে বলেছে মানে তাদেরকে উপদেশ দিতে হবে তাদেরকে বুঝাতে হবে তাদের এই অবস্থান যে অপরাধমূলক এটা কোরআনের দলিল দ্বারা তাদেরকে বোঝাতে হবে এটা একটা বিষয় আর বিষয় আমরা আমলি মুনাফিকি বলবো অনেক সময় আমলি মুনাফিকিকেই আমরা এতেকাদি মুনাফিকের পর্যায়ভুক্ত মনে করে ওই ধরনের অ্যাকশন নিয়ে ফেলি এটা একটা হিকমত যে উম্মতের উপরে যেহেতু ওয়াহি আসবে না যদি মুনাফিকির অপরাধী যদি হত্যা করা হয় তাহলে কেমত পর্যন্ত যাতে এই ধরনের বিষয়কে নিয়ে মুসলিম সমাজে হত্যাকাণ্ড না হয় মুনাফিকদেরকে হত্যা করা থেকে জন্য যে মুনাফিকদেরকে হত্যা মুনাফিক। মনে করা হয় আমলি মুনাফেক দিয়ে আমলি মুনাফেক গুলো কিছু দোষ আছে যে দোষ গুলোর আল্লাহ রসুল মুনাফিক মুনাফিক বলছেন কাছে যেটা আমরা হয়তো আমাদের আলোচক বৃন্দ যারা আছেন শেখ হাসান জামিল আমুলি মুনাফিকের ক্ষেত্রে যে সমস্ত দোষ উল্লেখ করা হয়েছে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে শেখ যে আলোচনা করছিলেন অত্যন্ত মনোযোগ দিয়ে আমি শুনছিলাম আসলে আমরা নির্ধারণ করার ক্ষেত্রে একটু সতর্ক থাকব যে প্রকৃত মোনাফিক যে যে কাফির যে জাহান্নামি নিশ্চিত আর এখানে যে তিন আলামত বলা হয়েছে যে তিনটা চরিত্রের কথা বলা হয়েছে এই মুনাফিক আর ওই মুনাফিক কিন্তু এক না যারা অন্তর থেকে মুনাফিক মানে যে অন্তরে কুফুরি বিশ্বাস রাখে রসুলকে ভালোবাসে না দিন শরিয়াহাকে ভালোবাসে না দুনিয়ার হিন্দু স্বার্থ উদ্ধারের জন্যে কেবলই মুখে মুখে মুসলমান দাবি করে এটা হচ্ছে অন্তরের দিক থেকে মুনাফিক এরা কাফির এরা নিশ্চিত করে জাহান্নামি আর যারা অন্তরের দিক থেকে মুসলমান কিন্তু তার এই বাজে কিছু চরিত্র আছে সে কথা বললে মিথ্যা বলে তার কাছে কেউ আমানত রাখলে সে সেটা খেয়ানত করে মেরে দেয় খেয়ে ফেলে সে কারোর সাথে ওয়াদা করলে সে ভঙ্গ করে এই জাতীয় আচরণ যদি কেউ করে তাহলে আমরা তাকে মুনাফিক বলবো না এগুলো মুনাফিকের লক্ষণ তার মানে তিনি মুনাফিক এটা তাকে বলা যাবে না তবে কি বলবো লক্ষণ গুলো তার মধ্যে জেনে নি তারপরে আবার আসছি ধন্যবাদ আমরা আলোচনা করছিলাম কাজের ক্ষেত্রে কিছু অপরাধ আছে অন্যায় আচরণ আছে পাপাচার আছে যেটা আমাকে মুনাফিকেরিমটাম কিবা চিহ্ন আমার গায়ে লেপন করে দিতে পারে আমরা জানি যে অনেক মানুষ আছে যে মনে প্রাণে আল্লাহ এবং তারাসুলকে ভালোবাসি এবং নিজেকে মুসলমান হিসেবে পরিচিত করি এবং পরিচিত হতে ভালোবাসি কিন্তু তারপরেও কিছু আচার আচরণের কারণে চারিত্রিক কিছু দুর্বলতার কারণে কিন্তু আমরা মুনাফিক হয়ে যেতে পারি যেমন আল্লাহ নবী বলেছেন তিনটি চিহ্নের কথা অন্য একটা হাতে এসে চারটি চিহ্নের কথা এইভাবে আসে আর বাউন্মান যার মধ্যে চারটা দোষ থাকবে পরিপূর্ণ চারটি থাকলে সে যেন পিওর মুনাফিকের দিকে আমলের দিক থেকে কাজের দিক থেকে যেন সে পুরোপুরি মুনাফেক হয়ে গেল কাজের দিক থেকে যদিও তার বিশ্বাস নবী এবং রসইলের প্রতি আল্লাহর প্রতি পরিপূর্ণই আছে কিন্তু কাজের দিক দিয়ে সে প্রমাণ করে ফেললো যে আমি মুনাফেকের সকল চরিত্র অর্জন করে ফেলেছি ওমান কে ফে খাসলাতুমিনা ক্যানি খাসলাত যদি ওই চারটির মধ্যে মাত্র একটি থাকে ওই পরিমাণ তার মধ্যে নেফাক এসে গেছে যতক্ষণ পর্যন্ত সে সেটাকে বিতাড়িত না করে তিনটির কথা আমরা জেনেছি মিথ্যা বলা ওয়াদা খেলাফি করা এবং আমানত রাখলে কেউ সেটাকে নষ্ট করে ফেলা আরেকটি হল চতুর্থটি যেটা ওয়াইদা ফাজারা যারা ঝগড়াঝাটি হলে সেখানে সে গালাগাল করে কথা কথা বলে বলে যে এখানে সেগুলা অত্যন্ত নিন্দনীয় বা পরিত্যাজ্য আসুন আমরা এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল सल्ला रसुल सल्ला सल्लाम अभिसम्पत कर सबई समान से ही मुस्लिम तीतियों खंड क्रय्रय अध्याय हादिर संख्या तीन हजार आठश एक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 कुरान के भालो बुजबार की की कुरानुजवार ज्ञान रखा जरूरी जानते हम देखुन उन्मूल कुरान ओ इसलामी आदर्श परवर्ती अनुष्ठान पीस टी बांगल्ला আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতিকালীন সময়ের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আসুন আমরা ইতিমধ্যেই অবগত হয়েছি যে মুনাফেকদের কিছু আমল যা যদি কোনো মোমেনের মধ্যে পরিলক্ষিত হয়ে যায় তাহলে সেই লোকটিও মুনাফেকের মতো বা যেটুকু পরিলক্ষিত হয় সেটুকু মুনাফেক হয়ে যান এর বিস্তারিত আলোচনা আমরা জন্য জি আলহামদুলিল্লাহ তো আমলি মুনাফেক যেটা আমরা হয়তো আমাদের কথাবার্তার মাধ্যমে আচরণের মাধ্যমে প্রকাশিত হয় এটা কি আমল মানে তো কর্ম কাজ তো কথা বলা একটা কাজ তো কথাই কথাই যে ব্যক্তি মিথ্যা বলে এই ব্যক্তির ভিতরে এটা মুনাফেকের একটা আলামত আমরা বলতে পারি এবং মিথ্যা কথা বলা কিন্তু কবিরা গুণা এটা যদিও ইসলাম ভঙ্গকারী কারণ নয় কিন্তু ইসলাম হ্রাসকারী কারণ ইসলাম ত্রুটিকারী ইসলামের ভিতরে ত্রুটি সৃষ্টি করবে এবং কবিরা গুণা অনেকেই কিন্তু মিথ্যাকে অপছন্দ করে এই অনেক সময় তার নিজের প্রশংসায় বলে কি আমি মিথ্যা বলবো না অনেক সময় কিছু না করলেও বলব না অনেক সময় এরকম ভাবে সত্য পাইছি যে নামাজ পড়েন বলছে হুজুর মিথ্যা কথা বলব নাশো গুণ বেশি বড় পাপ কিন্তু ওটার খবর সে রাখে না আমি সমাজে মিথ্যা যে অপছন্দ করে অনেকেই আবার দেখা যায় মিথ্যা অনেকেই মানে সচরাচর ব্যাপার এবং মিথ্যার যে কত রকমের ক্ষতি অনেক সময় চেইন সিস্টেমে ক্ষতি হয়ে যায় আপনি যদি মিথ্যা বলেন তাহলে এইরকমভাবে মুসলিম সমাজের ব্যক্তি সমাজ এবং সার্বিক পর্যায়ে ক্ষতি হয়ে যায় এই যে অধা ভঙ্গ করলে অধা ভঙ্গ করলেও অনেক বড় ক্ষতি হয় সার্বিক ক্ষতি এর মাধ্যমে হয়ে যায় আর আসলে আল্লাহ রসুল সাল্লাম এগুলোকে মুনাফিকের আলামত বলার উদ্দেশ্য হলো এগুলো থেকে যেন আমরা বিরত থাকি আজকে কাফেররা কিন্তু এই মুনাফিকির আলামত গুলো থেকে দুনিয়া ভোগ করার জন্য মুক্ত হয়েছে দুনিয়াটাকে ভোগ করতে হলে কিন্তু এই মুনাফিকির আলামত থেকে মুক্ত হইতে হবে হ্যাঁ অন্যথায় দুনিয়াতেও আপনি শান্তি পাবেন না শান্তি পাবেন যারা দুনিয়া ভোগী যারা প্রগতিবাদী যারা দুনিয়াটাকেই অগ্রাধিকার দেয় দেখেন দেখেন অর্থনৈতিক পর্যায়ে দেখেন এগুলো প্রত্যেকটার বিপরীত দিকতে আল্লাহ রসুল যে মুনাফিগি গুলোকে চিহ্নিত করেছেন এই অন্যায়গুলোকে এগুলো ঢুকে যাওয়ার কারণে কোনো জায়গায় শান্তি নেই শান্তি নেই যে সুন্দর আলোচনা আলহামদুলিল্লাহ আমরা চমৎকার শুনছি কাজের ক্ষেত্রে কিছু কাজ আমাদেরকে মুনাফিকে লিস্টে অন্তর্ভুক্ত করে দিতে পারে এই সকল মুসলমান মনে প্রাণে তাদেরকে সতর্ক হওয়া দরকার এবং আমরা এটা জেনেও অত্যন্ত দুঃখিত এবং অনুতপ্ত যে সমাজে একটা প্লাবন হচ্ছে মিথ্যার প্লাবন দুর্নীতির প্লাবন অসতার প্লাবন এবং অস্রাব্য কথাবার্তা বলার একটা প্লাবন আমরা যদি সাধারণ মানুষ সাধারণ সমাজের কথাও বাদ আমরা একটি দেশের যে যেখান থেকে আইন তৈরি হয় পার্লামেন্টের দিকেও যদি তাকাই অনেক সময় অনেক মা বাবা কিন্তু পার্লামেন্টের যে ধারা বিবরণী চলে কোনো টিভি চ্যানেলগুলোতে অনেক সময় সেগুলো বন্ধ করে অন্য চ্যানেলে যে বাধ্য হন এই যারা সমাজকে নেতৃত্ব দেন তারা এমন ভাষায় একজন আরেকজনকে কথা বলেন এত অশ্লীলতাকে তারা তুলে আনেন আনেনাগুলোকে তুলে আনেন এমন কি নিষিদ্ধ কিছু পল্লী আছে যেখানে মানুষ যাওয়াকে ঘৃণা মনে করে ঘিনিত সেসব জায়গার ভাষাগুলোকে এখানে তুলে আনে এবং সেটাকে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ঘরে ঘরে প্রচার হচ্ছে কিন্তু যারা ভদ্র যারা শিক্ষিত এবং যারা রুচিবান সেসব মা বাবা বাধ্য হয়ে তাদের সন্তানদেরকে এই জাতীয় কথা থেকে বিরত করতে চান অথচ এটা মুনাফিকেরই একটা চিহ্ন এটা আমাদেরকে খুবই অনুতপ্ত করে আমরা এখানে আরেকটা বিষয় একটু বলতে চাই যে সুরা তহবাতে আল্লাহ তালা মুনাফিকের চারিত্রিক আরেকটা বিবরণ আল্লাহ দিয়েছেন তারা চায় যে আজকে সমাজে এই চিহ্নটির যদি আমরা একটা দেখতে চাই তাহলে দেখতে পাব অনেক সুশীল ব্যক্তিরা রুচিবান ব্যক্তিরা এবং শিক্ষিত শ্রেণী ভদ্র শ্রেণী তাদেরকেও দেখা যায় নারী পুরুষের মিশ্রণ কিবা নর নারীর সাথে বিবাহের আগে প্রেম ভালোবাসা করুক ডেটিং করুক এগুলোকে একটা আধুনিকতা মনে করে এবং এই আধুনিকতাকে উৎসাহিত করে তারা কিন্তু সমাজে প্রতিষ্ঠিত করছে আপনি দেখবেন কোন কোন ম্যাগাজিনের মাধ্যমে ভালোবাসা দিবসকে এভাবে প্রচারিত করা হয় যুবক যুবতীদেরকে তথাকথিত ভালোবাসার নামে এভাবেই হোলা উদ্যানে নিয়ে আসছে এবং এমন জায়গায় আছে দেশের যেসব বিনোদন কেন্দ্রগুলো সমুদ্রের পাড় থেকে আরম্ভ করে সুন্দর জায়গাগুলোকে নাওর এবং নারীর অবাধ মেলামেশার কারণে অপবিত্র করছে কখনো বিনোদনের দরকারে যদি আপনি ভদ্র মানুষটি যেতে চায় সেখানে তার সন্তান পরিবারকে নিয়ে তার জন্য যাওয়ার পথকে বন্ধ করে দিচ্ছে তাহলে এই যে অনাচারের প্লাবন সৃষ্টি করতে যারা ভূমিকা পালন করছেন কোরআনে কারিমেসুরা তোবার সিক্সটি সেভেন ভার্স অনুযায়ী তারা কিন্তু অন্যায়কারী এবং মুনাফিক হিসেবে আপনি দেখবেন অনেক জায়গা আছে এমনকি অনেক নাম করা অধ্যাপক আমরা জানি আমাদের আরেকজনকে পছন্দ করে লিপ টুগেদার করুক অথবা বিবাহ করুক কাজের অফিসে গিয়ে মা বাবার যা সন্তানকে লালন পালন করেছে এত বছর সেই মা বাবাকে দেখে শুনে একটা বিবাহ করার যে একটা ভূমিকা পালন করছে এই আয়াতে বলা হচ্ছে যে যারা অন্যায় সমাজে প্রসার করার ক্ষেত্রে ভূমিকা পালন করে তারা মুনাফিকের একটি চিহ্ন মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করছে এই আমরা চাবো যে আমাদের সমাজ পবিত্র থাকুক অপবিত্র না হোক ভালোবাসা এটা একটা পবিত্র জিনিস তবে যেই ভালোবাসা বিবাহের পরে হবে স্বামী এবং স্ত্রীর মধ্যে সন্তান এবং মা বাবার মধ্যে সেই ভালোবাসা অবশ্যই পবিত্র কিন্তু ওই জাতীয় ভালোবাসা যেগুলো দৈহিক যেগুলো বিবাহ বহির্ভূত এবং ইসলামের চিন্তার বাইরে ধর্মীয় রীতির বাইরে সেগুলো অপবিত্র এই অপবিত্রতাকে সমাজে যারা ছড়িয়ে দিচ্ছেন এমনকি এখন আধুনিককালে আমরা দেখি এত বেশি টিভির চ্যানেলগুলো হয়েছে এবং নানা রকম নাটকের মাধ্যমে কৌশল শিখাচ্ছে কী কর থেকে পালিয়ে যেতে হয় আবার রিয়ালিটি শো নামে আপনি দেখবেন অনেক অনেক বাচ্চাগুলো খুদে নাচুনে বানিয়ে দিচ্ছে যেটার কারণে বাচ্চারা ইউরোপে আমরা যখন দেখি মুসলমান বাচ্চাদেরকে এত অশালীন দেখি না আমরা যখন আমাদের বাচ্চাদেরকে ইউরোপে বসে বাংলাদেশের চ্যানেল দেখাই তখন খুবই আমাদের লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে যায় তারা বলে যে এটাই মুসলমানদের এটা কি ইসলাম কারণ বাংলাদেশ মানে মুসলমান দেশ হিসেবে তারা যান কিন্তু ছোট বাচ্চা গুলোকেও কাপড়ে চোপড়ে এত বেশি নগ্ন করে ফেলা হচ্ছে এই অন্যায়গুলোকে বা এই অভদ্রতা যারা সমাজে ছড়িয়ে দিতে চান যে বিষয়টা আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কারো কাছে এই প্রশ্ন আসতে পারে যে আপনারা বলছেন যে আমলি মুনাফিক যারা কিছু কাজ করে কিন্তু আসলে বাস্তবিক অর্থে তারা মুনাফিক না তাহলে রসুল কেন এগুলোকে মুনাফিকের আলামত বললেন আর তো অনেক অপরাধ আছে আসলে আমরা যদি প্রকৃত মোনাফিকদের আচরণ বা চরিত্রের দিকে লক্ষ্য করি আমরা দেখব যে তারা তাদের ওই বলে ঠিক ওই মোনাফিক কিন্তু এই কাজটাই করতো যাই বলতো আমান্না আমিছি কিন্তু যখন পিছনে যেত তখন বলতো না আমি তো তাদের সাথে ঠাট্টা করেছি নাহনু মু আমি তাদের সাথে ঠাট্টা করেছি কাজে এই একটা মারাত্মক চরিত্র কিন্তু মোনাফিকদের মধ্যে ছিল আবার ওয়াদা খেলাফির যে বিষয় এটা তো তাদের কাছে খুব সহজ বিষয় কারণ তারা রসুলের কাছে কালিমা পড়ার মাধ্যমে যে ইমান এনেছে মানে আমি ওয়াদা করছি যে আপনি যা বলবেন তাকে মনে প্রাণে বিশ্বাস করবো এবং মানবো আর যখনই পিছনে যাচ্ছে তখনই কিন্তু এই ওয়াদা ভঙ্গ করছে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলি যে আজকে মিথ্যার অনেক প্রকার আছে এই জাতীয় মিথ্যা যদি কেউ বলে মুখে বলে ইমান এনেছে ভিতরে ভিন্ন কিছু পোষণ করে তাহলেও তিনিও কিন্তু এই মিথ্যার কারণেও কিন্তু তিনি মুনাফিক এবং সে কার্যত সে কাজ করে মুনাফিক কিন্তু আসলে সে বাস্তবিক মুনাফিক থেকে একটা হচ্ছে মানে হচ্ছে রাষ্ট্রবিরোধী কোনো কাজ করব না আমরা যে যেখান থেকেই আছি যে যে অবস্থানে আছি প্রত্যেকে তার অবস্থান থেকে যদি রাষ্ট্রবিরোধী কোনো কাজ করি ধর্মবিরোধী কোনো কাজ করি আমি মনে করব। আমরা ওয়াদা খেলাফি করছি এটা শুধু আমার কাজের ওয়াদা খেলাফি নয় বরং আমি বাস্তবিক অর্থে একজন মোনাফিক যে কাজটা করতো তার নিজের ধর্মের বিরুদ্ধে নিজের জাতির বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করত ওই ঠিক একই ক্যাটাগরির কাজটা আমিও করছি কাজে আমিও কিন্তু সে একই ধরনের মোনাফিক সাব্যস্ত হলাম তুমি না খাওয়ানা যখন আমানত রাখা হতো খেয়ানত করত। আমার কাছে আমার দিন আমানত কোরআন কেরিমা আসছে সেটা ইন্না আরতনাল আমায়না সুরে সাবার আসছে ইন্না আরতনাল আমায়না মানব জাতির কাছে আল্লাহ তালা কালামকে আমানত রেখেছেন কোরআনকে আমানত রেখেছেন কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে কোরআন বিরোধী আইন যিনি করবেন আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন আরেকটা শাহ যেটা চতুর্থ নম্বর বলেছেন শেখ একটু আমি শেষ করছি যে কোথায় কোথায় ঝগড়া করে গালি করে এটা মুনাফিকদের স্বভাব ছিল মুনাফিকদের স্বভাব ছিল রসুলকে তারা গালি দিত সাহাবাহরামকে গালি দিত আজকের সমাজে যদি কেউ ইসলাম দিন সরিয়া দাড়ি টুপি ওলামায়েরাম দিনদার মানুষকে নিয়ে যদি কোন রকমের কটুক্তি বলবো সে শুধু মুনাফেক আর কর্মগতভাবে ভাবে আবার কখনো কখনো এই দুটো বৈশিষ্ট্য সম্বলিত মুনাফিক সমাজে আস্তে আস্তে যেন পর্যাপ্ত হয়ে যাচ্ছে যে কারণে সমাজ দেহে অনাসৃষ্টি এবং বিপর্যয় পরিলক্ষিত হচ্ছে আসুন সব ধরনের নেফাকি থেকে আমাদের ইমানকে আমরা হেফাজত করি আমাদের আকিদাকে আমরা সুসংহত করি সুবাহিক محمد رسول <سؤال> الله <سؤال> আল্লাহকে ভয় করতে পারে তোমাদের জন্য তোমরা হেদায়তের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক